ও ই وَعَلَى ইয় يَتَوَكَّلُونَ আল বিগত করুন আলহামদুলিল্লাহ আমরা আজকে আবার একুশ নম্বর আয়াত থেকে শুরু করেছি ধারাবাহিকতা রক্ষা করার জন্য সুরাই ইউসুফের আপনারা জানেন একটা ঐতিহাসিক ঘটনা সুরাই ইউসুফ ইসুফ আল্লাহকে নিয়ে এবং ওনার ঘটনা অনেক লম্বা ঘটনা পুরো পরিপূর্ণ একটা আল্লাহ তালাই এনেছেন এত কমপ্লিট কেসা আর কোনো বিষয় পাওয়া যায়নি আল্লাহ সাল্লামকে বিক্রি করে দেওয়া হলো কৃতদাস হিসাবে খরিদ করে নিয়ে গেলেন প্রথমত যারা পথিক ছিল বাণিজ্য কাফেলার মধ্যে ছিল তারা পানি খেতে এসে কুয়ার মধ্যে উঠে ওনাকে যখন পেল কুয়া থেকে তুলে তারা মনে করল ওই জামানায় প্রচলন জামানায়চা কিনা করা সবচেয়ে দামি জিনিস ছিল আর কি এমন সুন্দর ফুটফুটে ইয়াংম্যানম্যান তাকে তো তারা অনেক কদর হবে যে কোনো লোকেই মনিবরা দেখতে ভালো কোয়ালিটি দাম বেশি দিয়ে খরিদ করেন তারা খুব খুশি হয়ে নিয়ে গেল এবং তারা মিশরের বড় কেন্দ্রীয় মার্কেটে নিয়ে গেল বিক্রি করার জন্য এবং সেখানে পছন্দ হয়ে গেল মিশারের যিনি বাদশাহ ছিলেন তার সেই বাদশাহ খরিদ করে বাড়িতে নিয়ে গেলেন বাড়িতে নেওয়ার পরে তিনি যেতে যেতেই এবং ছেলেকে দেখেই তিনি বুঝতে পারলেন এর ছেলেতে একটা মণিমুক্তা ছাড়া কিছু না সাধারণ কোন মানুষ না সাধারণ কোনো ছেলেও না এই ছেলেকে যদি নিজের মতো করে বড় করে পালন করা যায় লালন পালন করা যায় সেই বাদশার কোন ছেলে মেয়েও ছিল না সন্তান ছিল না তাতে সে খুবই ইন্টারেস্টেড হয়ে গেল তার নিজের খান থেকে যিনি খরিদ করলেন তিনি তার বাড়িতে নিয়ে গিয়ে স্ত্রীকে বললেন আক্রেমি মাথুয়াহ তাকে সম্মানের সাথে থাকা খাওয়ার বন্দোবস্ত করে দাও আক্রেমি তাকে অন্য কাদের ছেলের মতো অন্য কৃত ব্যবহার এসেছে কি মসিবতের মধ্যে তিনি পড়ে গিয়েছিলেন কুয়ায় ফেলে দেওয়া আর কেউ যদি না আসতো উদ্ধার না করতে ওখানে মরে শেষ হয়ে যেতেন উঠার কোন কায়দা নেই এবং মা বাবা থেকে সব থেকে বিচ্ছিন্ন হয়ে একা এরপরে কোন দেশ থেকে কোন দেশে ঘুরতে ঘুরতে তারা মিশরের কেন্দ্রীয় বাজারে এনে বিক্রি করে দেওয়া হলো এমন একজন অসহায় মানুষকে আল্লাহ শুধু সহায় দিলেন না তাকে রাজকুমারের হালাতে প্রতিপালিত হওয়ার ব্যবস্থা করে দিলেন আল্লাহ কি করতে না পারেন দুঃশ্মান দুঃখ করে আপনার চৌদ্দ গোষ্ঠী উদ্ধার করে ফেলবে কিন্তু আল্লাহ তালা চাইলে আপনাকে হেফাজত করতে পারেন সান আর বাড়িয়ে দিতে পারেন আল্লা তালা ওনাকে সম্মান দিলেন তিনি বললেন তার স্ত্রীকে তাকে সম্মানের সাথে থাকার ব্যবস্থা করো সেখানে খুব বুদ্ধিমান হবে কাজের ছেলে হবে ভালো কাজে লাগবে আমাদের হাতে একদিন বা আমরা তো ছেলে নেই না হলে ছেলেমে আমাদের তাকে আমরা সন্তান বানিয়ে ফেলি না কেন পালক পুত্রের মতো আমরা তাকে লালিত পালিতে করি এখানে তাদের কথা হলো তা এভাবে তিনি সেখানে বন্দোবস্ত হয়ে গেল কথা করে দিয়ে আল্লাহ এখন আমাদেরকে লেসন দিচ্ছেন এভাবে আমি ইউসুফের জন্য জমির মধ্যে সুন্দর ব্যবস্থা করে দিলাম তার জন্য সুন্দর একটা থাকার ব্যবস্থা করে দিলাম বন্দোবস্ত করে দিলাম মান ইজ্জত সম্মানের সাথে একেবারে রাজ বাড়িতে তার ব্যবস্থা করে দিলাম আমি এখন তার কোনো আর চিন্তা নেই পরিপূর্ণ হেফাজতে সে এখন থাকবে জমিনে তার জন্য এত সুন্দর ব্যবস্থা করে দিলাম আর আমার একটা পরিকল্পনা তো আছে বলে নু আল্লিমাহমিন তা হাদিস তাকে আমি ব্যাখ্যা করার নলেজ দেব তো তাউল হাদিস হাদিস বলতে তো কথা কিন্তু এখানে হাজিজ বলতে রুইয়া স্বপ্ন স্বপ্নের পাবেন নবুয় অর্জন করবেন সময় মতো কিন্তু তার আগেই একটা এক্সট্রা অতিরিক্ত একটা জ্ঞান স্বপ্নের ব্যাখ্যা তা আল্লাহ তালা ওনাকে দান করবেন এটাও আল্লাহ তালার একটা নিশ্চয়ই এর ভিতরে বিশ্বাস পরে আমরা দেখতে পাবো নবীরা ব্যাখ্যা মোকাবিলা করার মতো লাঠি দিয়েছেন ঈসা আলাহ সাল্লামকে দিয়েছেন ফু দিলে অন্ধ মানুষ ভালো হয়ে যায় মাথা মুসি দিলে কুষ্ঠরোগ ভালো হয়ে যায় তো এইভাবে করে নবী মোহাম্মদ সাল্লাহালামকে দিয়েছেন বালা গত কোরআন এমন এক কোরআন দিয়েছেন এমন এক কিতাব দিয়েছেন যার মোকাবিলা করতে কেউ কখনো সমর্থ হয়নি এইভাবে ইউসুফকে অন্যতম একটি খাস নিয়ামত আল্লাহর পক্ষ থেকে দিয়েছে স্পেশালি তিনি স্বপ্নের ব্যাখ্যা খুব ভালো করতে পারতেন তো এগুলো করার জন্য নব্বত পাওয়ার জন্য ওনার একটা সেই কাস্টোডি সম্মানজনক ব্যবস্থা তিনি করে দিলেন আল্লাহ তালা এখন বলছেন আল্লাহ নিজের বিষয়ে কেউ মাগলুব করতে না তিনি সর্বদাই গা লেব হলো তিনি পরাজিত হন আর গালেব হল যিনি পরাজিত করেন তো আল্লাহ তালা সব সময় অন্যকে পরাজিত করেন তাকে কেউ পরাজিত করতে পারে না ইসুফ আল্লাহাম ভাইগুলো চেয়েছিল তাকে দুঃশনী করে একদম পৃথিবী থেকে আউট করে দিতে তাকে কোনো কৃতদাস গোলামে জিন্দিকি যাপন করতে বেঁচে থাকলে আর মরে গেল গেল কিন্তু আল্লাহ তালার পরিকল্পনা আছে ইউসুফকে একদিন তিনি নবুয় দেবেন স্বপ্নের ব্যাখ্যা দেবেন এমনকি বাদশাহ ক্ষমতা বিরাট আসনেও বসিয়ে দেবেন আল্লাহর পরিকল্পনা আছে এতে কেউ ঠেকাতে পারবে আল্লাহ গালিবুল আলহাম রে আল্লাহ তার বিষয়ে তিনি সবসময় যে সিদ্ধান্ত নেন তা করতে তিনি সক্ষম এটা কেউ ঠেকাতে পারে না কিন্তু মানুষ কি তা বুঝে ওলা কি তারা না কিন্তু অধিকাংশ মানুষ এই জিনিসটা বুঝে না তারা পারলে তো আল্লাহ কেউ চ্যালেঞ্জ করে আল্লাহ কেউ চ্যালেঞ্জ করে হিংসু যখন হিংসা করে আপনাকে দুশ্মন তখন দুশ্মনই করে কি মনে করে এই মনে তার মন থেকে এমন কষ্ট আসে আপনাকে পারলে সে একেবারে মেরে ফেলে কিন্তু আল্লাহ তালা যদি আপনাকে প্রোটেকশন দান করেন তাহলে পারবে না। এক জায়গায় পৌঁছানোর কথা আপনাকে পৌঁছিয়ে দিবেন এমন সান অর্জন করবেন যত দুশ্মন ছিল কেউ সেটা ঠেকাতে পারবে না তো আল্লাহ আল্লাহতালার ইচ্ছা তিনি ইসুফ আলসমকে সেখানে পৌঁছিয়ে দিবেন এই জার্নি চলছে সেটাই আল্লাহ তালা এখানে ইঙ্গিত করলেন যে তোমাদেরও মানুষ যখন দুশ্মনই করে এত ঘাবড়িয়ে পড়ো না এত ভেঙে পড়ো না ঘাবড়িয়ে যেও না আল্লাহ তাওকল রাখো দুশ্মন চাইলেই করতে পারবে না যতটুকু আল্লাহ তোমার কদরে কি ততটুকুন ঘটবে তোমার পরীক্ষা হবে হাতে একটু মুসিবতে পড়ে গেলে কিন্তু কখনোই এমন মনে করো না যে দুশ্মনের হাতে সমস্ত ক্ষমতা আল্লাহ ছেড়ে দিয়েছেন আমরা এই জমানার লোকেরা অনেক সময় এত দুর্বল ইয়কিন হয়ে যায় আল্লাহ তালাতে জালিমকে এখনো কিছুই করলে না দেখা যায় দিন দিন মানে তার পাকা পোক্ত হচ্ছে ব্যাপার কি লোকদের মনে শুধু প্রশ্ন আর কষ্ট তো আল্লাহ তালা মা বোঝা কি আমাদের পক্ষে সম্ভব কেন আল্লাহ তালা জালিমকে আরো সময় দেন কি মাসলার হাত আছে আমরা তো জানিনা এই জন্য কখনোই আল্লাহ তালার উপরে হতাশ হতে নেই মোমেনকে ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে উম্মার জীবনে পৃথিবীর মানুষের উত্থান পতনের এই সমস্ত জানির মধ্যে আল্লাহ যখন তিনি করেন কেন দেরি করছেন কেন একটা সময় দিচ্ছেন। এগুলো প্রশ্ন করে নিজেদের মনকে খামাকা ছোট করে করে করে নিশ্চয়ই আল্লাহ যে ফায়সলা করেন সেটা উত্তম না আমি যেটা চিন্তা করেছি সেটা উত্তম আল্লাহ আল্লাহটা এটা মানতে আমাদের কষ্ট হয় তাই না এটা এমনি ইন থিওরি সবাই এটা বিশ্বাস করি কিন্তু যখন নিজের প্র্যাকটিক্যাল জীবনে এরকম কিছু ঘটে তখন প্রচন্ড কষ্ট হয়ে যায় তো এই জন্য মনের ভিতরে এই ইমানটাকে এইভাবে নিয়ে আসাই তো আসল ইমান যারা ভরসা করতে চায় তারা আল্লাহর উপরে ভরসা করুক আমি ইয়ে তাবকাল আল্লাহ হিফাহু হাসবো যে আল্লাহর উপরে তাবাকাল করে আল্লাহ তো একাই তার জন্য যথেষ্ট কেউ লাগবে না আল্লাহ যখন তাকে সাহায্য করতে চান যেভাবে সাহায্য করতে চান আল্লাহ রিফায় কেউ ঠেকাতে পারবে না ইস আল্লাহ সাল্লাম একজন টিন এইজার কেবল আসলেন কিশোর বলা যায় এখনো যৌবনে পা দেননি যখন তাকে খরিদ করে নিয়ে আস হলো মিশ আজিজ মেসের বাড়িতে এক পর্যায়ে তিনি কিশোর থেকে আস্তে আস্তে বড় হতে হতে এখন যুবক হয়ে গেলেন যখন তিনি যৌবনী পদাপন করলেন শুধু তাই নয় মোটামুটি একটা এই যে পৌঁছলেন যে এই যে পৌঁছলে আল্লাহ রব আলমিন তাকে তাকে দান করবেন সেই এই যে তিনি পৌঁছে গেলেন সেই এইজটা কত এখানে আমরা যদি দেখি নবী মোহাম্মদ সাল্লামার বয়স চল্লিশ বছর নব তিনি পেয়েছেন সব নবীদেরকে চল্লিশ বছরের নবুত দিয়েছেন এমন কোনো হাদিস নাই কাউকে কাউকে আগেও দিতে পারেন এখানে যে অর্থ যেটা দাঁড়ায় ওলাম্মা বালাগা আসুদ্দাহু যখন তার আকল জ্ঞানের এর পরিপক্কতা আসুক ম্যাচুরিটি আসুক তখন আমি তাকে কি করলাম আহ তাই নাহ হুকুমা আমি তাকে হুকুম দিলাম আর এলম দিলাম এই হুকুম আর এলিম হুকুমের মধ্যে হালাল হারাম শরীয়তের কথা মধ্যে ইসলামের কথা এখানে আসলে নবুয়তের দিকে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে এখন তিনি তাকে নবুয় দিলেন তাহলে এই আজিজ মেসের ঘরে তিনি এখন নবুয়ত পেয়েছেন নবী হয়ে আছেন কিন্তু তিনি ডিক্লার করেনি যে আমি তো নবী হয়ে গেছি এটা কোন কায়দায় কোন সময় কিভাবে দিকলার করলে আল্লাহ তালা এটাকে বেটার মনে করেন সেটা আল্লাহ গাইড করছেন প্রাপ্তি হয়েছে। কিন্তু আর এভাবে আমি যারা নেক কর্মশীল তাদেরকে পুরস্কার দেই যারা নেক কাজে নেক মানুষ তাদেরকে আমি এক পর্যায় কষ্ট হলেও তাদেরকে আমি সে কষ্টের বিনিময়ে আখরাতে দুনিয়াতে একটা সম্মানজন লেভেলে পৌঁছিয়ে দে। এখন এই যে গভর্নর অন্য কোন রাজা আন্ডারে কেউ কেউ বলেছেন আর রাইয়ান ইবনুল ওয়ালিদ নামে এক লোক সেখানকার বাদশাহ ছিল অথবা তার নাম ছিল এটা এর নাম এগুলার ব্যাপারে বিভিন্ন এসেছে কিন্তু এমন মজবুত কোন কথা না মিশরের তিনি প্রধান ব্যক্তি চাই গভর্নর হোক আর তার বাড়িতেই তিনি থাকলেন তার স্ত্রীর নাম কি কেউ কেউ তার স্ত্রীর নাম ছিল রাইল আর কেউ কেউ বলেছেন তার স্ত্রীর নাম ছিল জোলাইখা এগুলে এমন কনফার্ম কোন নিউজ না কিছু ইসরায়েলি রেওয়ায় আসছে এগুলা নবী করিম সাল্ল আসালাম কখনো বলেন নাই যে ইসুফআ আলাম স্ত্রীর নাম কি ছিল না এরপরে আসলো যে আল্লাহ তহ ওনাকে হুকুম আলম দিলে নবদান করলেন এবং এরপরে আসলো কেউ কেউ বলেছেন এই বয়সের ব্যাপারে যে তাও আগেইন কিছু রেওয়াত আসছে এগুলা এমন কোনটাই নবীকার পক্ষ থেকে না ইবন আব্বাস ওনার বয়স ছিল তখন তেত্রিশ বছর আবার ওনার থেকে আরেকটি রেওয়ায় মুখ ওনার বয়স ছিল তখন বিশ বছর ওখানে হাসান আলবাসী আর ইস আল্লাহ সালাম ছিল তখন ৪০ বছর ইত্যাদি বিভিন্ন সাজেশন এসেছে কিন্তু কোনোটাই এ প্রমাণিত হয়নি কিন্তু সদা কথা আল্লাহ জেনারেলি যেটা বলেছেন যে ওনার বুঝ ম্যাচ হজম করার মত যখন হয়েছে তখন তিনি আল্লাহ দান করেছেন তে এখন নব্বত পাওয়া এই পরে কি হচ্ছে তিনি এখন যৌবনে পদাপন করেছেন যুবক মানুষ এখন তো সেই বাচ্চার স্থির নজর তার দিকে পড়ে গেল আরেক মুসিবতের সম্মুখীন তিনি হচ্ছেন মমিনের জীবনে পরীক্ষা এক একবার আসে এক পরীক্ষা আসলো। এখন আরেক পরীক্ষা হচ্ছে ওনার ইমানের হেফাজতের পরীক্ষা এখন সে মহিলা ভিতরে ভিতরে ইউসুফ আলাহ সালামের ট্রেনে পড়ে গেছেন কিন্তু সে একতরফা ওয়ান ওয়ে ট্রাফিক এখন এমন হয়ে গেছে যে মহিলা প্রচন্ড ভাবে আসক্তি তার ভিতরে সৃষ্টি হয়ে গেছে এবং সে অবশ্যই তাকে পুশ করেছে পুশ করেছে কিন্তু কোন রকমে কাবু করতে পারে না একদিন হঠাৎ করে সে সুযোগ নেওয়ার চেষ্টা করলো ঘরে কেউ নেই কাতিল আবু আবার এবং এর সবগুলো গেট বন্ধ করে দিল আর কেউ যেন থাকে সব বের করে দিয়েছে চাকর বাকর থাকলে অন অন্য কেউ থাকলে অকাল হাই তালাক এবং ওনাকে দেখে বললেন যে তুমি এখন আসো এবং যে বিষয়ের দিকে সে ইঙ্গিত করছে আপনারা বুঝতে পারছেন তার সঙ্গে গুনায় লিপ্ত হওয়ার জন্য সে আহ্বান করল এবং ঘরে কেউ নাই বাড়িতে কেউ নেই তারা দুজন মাত্র মানুষ এবং এই মুহূর্তে কেমন একটা বিপদের কথা সব মানুষ রক্ত মাংসে করা। সব মানুষের ভিতরে দুইটাই আছে রাস্তায় চলার মতো প্রবণতা আছে গুনার দিকে দেওয়ার মতো ওয়াস দেওয়ার মতো প্রবণতাও মানুষের অফের ভিতরে আল্লাহ দিয়ে রাখছে পরীক্ষা করার জন্যে কিন্তু আল্লাহ রব আলীন ওনাকে হেফাজত করে ফেললেন তিনি সঙ্গে সঙ্গে উচ্চারণ করলেন কলাম আল্লাহর কাছে আশ্রয় চাই আল্লাহ হেফাজত করুন সঙ্গে সঙ্গে আল্লাহর দিকে মোতাবজ হয়ে গেলেন ইহু রুফলিম তিনি বললেন যে তিনি তো আমার রব তিনি আমাকে সুন্দর করে প্রতিপালন করেছেন থাকার ব্যবস্থা করে দিয়েছেন আর যে ব্যক্তি এরকম অন্যায় কাজ কর্ম করে জলিম সে কখনো কাবিয়াব হয় না সে অবশ্যই হয় এটা খুবই অন্যায় কথা রব বলতে কাকে তিনি বুঝিয়েছেন কোনো বলেছেন রব বলতে দুটার যে যে আল্লাহ আল্লাহ আমাকে এখানে রাজবাড়িতে এনে এত সুন্দর ব্যবস্থা করে দিলেন অসহায় একটা মানুষকে এনে এত সুন্দর ব্যবস্থা করলেন আর আমি গুনায় লিপ্ত হয়ে আমার আল্লাহর করব। নাফরমনি করবো ইন্নাহা মাথুআ তিনি আমার রব আমাকে এত সুন্দর করে ইন্তেন কাছ থেকে পাওয়া এই নাশকরির কারণে তারা চরমভাবে ব্যর্থ হবে তারা কখনো কামিয়াব হবে না এই অন্যায় কাজ আমি করতে পারি না এইটা যেমন অর্থ ঠিক আছে আরেকটা অর্থ হতে পারে রব বলতে যিনি মাওলা তিনি তো আসছেন একজন কৃতদাস হিসাবে খরিদ করে নিয়ে আসা হয়েছে যদিও অনেক সম্মানে ওনাকে রাখা হয়েছে কিন্তু এই কৃতদাসের যে মালিক থাকে তাকেও আরবিতে রব বলে আরবিতে রব তো আল্লাহর জন্য আমরা জানি আল্লাহ একটা নাম কিন্তু রব্বুল বাইত বাড়ির মালিককেও রব্বুল বাইত বলে মালিকুল বাইত রব্বুল এমন কি মহিলা দেখে বলে রব্বাতুল বাইত মধ্যে ওয়াইফো লেখা থাকে আর এই রব কথাটা মানুষের জন্য ব্যবহৃত হতে পারে মানুষের সেন্স জাস্ট দুনিয়ার মানুষের সেন্সে যে মালিকানা এতটুকুন বোঝানোর জন্য এটা যদি হয় তিনি ইঙ্গিত করছেন সেই মহিলাকে যে আমাদের এই বাড়ির কর্তা যিনি আমাকে বিশ্বাস করে এত সম্মান দিলেন আমি আজকে এমন অন্যায় কাজ করে তার সঙ্গে বিশ্বাস ঘাতকতা করবো এরকম অন্যায় কাজকর্ম যারা করে তার জালিম হয়ে যায় তারা কামিয়াব হবে না তো দুটোর অর্থই হতে পারে আর করান শরীফে কোন কোনো সময় এক সঙ্গে দনোটা বোঝানোর এই তরিকাও আছে আল্লাহ তালা কালামের মধ্যে কোনটাই মানে দুইটাই হয়ে যেতে পারে এক দিকে ইঙ্গিত করা হোক এক কথা তারা দুটোকে ইঙ্গিত করা হয়ে যেতে পারে তিনি এভাবে নিজেকে আলহামদুল্লাহ দিলেন কিন্তু এই এই বেঁচে যাওয়ার কাজটা কি খুব সহজ ছিল কেমন পরীক্ষা আল্লাহ তারা নিজেই বলেন তখন মনে করছে এত সহজ আল্লাহ নবী পারবেই তো এত সহজ নাহি সে মহিলা তো তার ব্যাপারে প্রচন্ড আকর্ষণশীল করে ধাপিয়ে পড়েছিল ও হাম্মা বিও প্রায় ঝাঁপিয়ে পড়ার উপক্রম যদি না তার রবের কোন দলিল প্রমাণ কোন নিশানা না দেখতেন এমন একটা পরিস্থিতি সৃষ্টি করা হয়েছিল মানুষের পক্ষে টিকে থাকা প্রচন্ড চ্যালেঞ্জ হয়ে গিয়েছিল আল্লাহ ওনাকে নিশানা দেখিয়ে তাৎক্ষণিকভাবে তিনি আল্লাহ দিকে রুজু হওয়ার কারণে যে স্ট্রাগল চলছিল এই স্ট্রাগলের মধ্যে মানুষ অনেক সময় অপরাজিত হয়ে যায় মানুষ সারেন্ডার করে ফেলে পরিস্থিতির কাছে আর এই নক্সের চাহিদা এমন একটি বিষয় সেটা সেই মহিলাও তেমনই সুন্দরী সব দিক থেকে তিনিও যুবক মানুষ মানে এখানে সবগুলো বিষয় একদম অনুকূল হওয়ার কারণে এ চ্যালেঞ্জটা খুবই শক্ত চ্যালেঞ্জ ছিল আল্লাহ তালা ওনাকে বরহান দেখালেন সালাম ইয়াহুবিহা কাজেই তিনি অবস্থা ছিল। কিন্তু কাজে এই রবের কারণে ওই রবটা আল্লাহ হওয়ার সম্ভাবনা বেশি আল্লাহ তারা নিশানা দেখালেন সে নিশানার কারণে তিনি আল্লাহামদুল্লাহ বেঁচে গেলেন এবং তিনি আলহামদুলিল্লাহ আর তার এই অন্যায় অপকর্ম থেকে বাঁচা তার জন্য কঠিন থাকলো না আল্লাহলা এই যে ওনাকে দেখালেন এটা কি ছিল এটা নিয়ে বিভিন্ন কথাবার্তা এসেছে কেউ কেউ বলেন অমল বোরহান উল্লা আহু ফাফি আকাল তিনি কি বোরহান বোরহান শব্দ আর তুলো দলিল বা প্রবাণ আল্লাহর পক্ষ থেকে কিছু একটা নিশানা প্রমাণ তিনি পেলেন যেটা ওনাকে হেল্প করেছে বেশি থাকতে তিনি দেখতে পেলেন কেউ বলে যে ওনার সামনে ফুটে উঠলো ওনার বাবা ইয়াকুবের ছবি ইয়াকুব আলাইস্লাম আঙ্গুলে কামড় দিচ্ছেন আমার ছেলে কি এখন এই অবস্থা পড়ে যাবে এইরকম একটা সিন ওনার বাবার ওনার সামনে ফুটে উঠল যেটা ওনাকে হেল্প করেছে এই কঠিন পরিস্থিতিতে এটা একটা আবার কেউ কেউ যে আল্লাহ তালা তার মনিবের পিকচারটা ওনার সামনে তুলে ধরেছেন দেখো এই বেটা তোমাকে এই এই বেটারা এত সম্মান করে রেখেছে আজকে তুমি তাকে আনত করবা বলে বলছেন তিনি বলেন এগুলো কোন হাদিস না এগুলো কোন ইসরায়েলি রেওয়াজটা পাওয়া যেতে পারে হয়তোবা ইহু সরসে যে ইসেফ আল্লাহ সালাম একটু ঘরের ছাদের উপরের দিকে একটু মাথা তুললেন ছাদের ফাঁকে দিয়ে বা যে রুফের মতো ছিল সেখানে তিনি দেখতে পেলেন তোমরা জেনার কাছাকাছি কখনো যেও না এটি হচ্ছে অত্যন্ত ফা কাজ খুব নিন্দনীয় কাজ দুষ্কর্ম খুবই ঘৃণার কাজ অত্যন্ত খারাপ রাস্তা এটা তিনি দেখলেন তো এটা তো কোরআনের আয়াত তখন তো কোরআন নাজিল হয় এটা দেখলেন কেমনি প্রশ্ন এসে যায় আবার কেউ কেউ বলতে পারেন যে বিভিন্ন আগের কিতাবের লেখাগুলো তো অরিজিনাল লেখা তো এই কিতাবের সঙ্গে মিলার কথা হিব্র ভাষায় হোক অন্য ভাষা নাজিল হলেও মূল কোরআ মূল তাওরাত মূল ওয়াহি তো সবই আল্লাহর কাছ থেকে আসে হতে পারে কেউ কেউ বলেছেন সালাস আয়াত মেন কিতাবিল্লা যে অবস্থায় থাকু আল্লা জানেন দেখেন আরেকটা কথা এসেছে আফামান হুয়া কাহন আল্লাহ কুলের বিমা ক্যাসাবাদ এরকম করে বিভিন্ন আয়াতের রেফারেন্স এসেছে ফুটে উঠেছে এগুলো কোন সুস্পষ্ট দরিদ্র প্রবণ পাওয়া যায়নি ইমাম তবমত এইগুলো ডিসকাস করে বলছেন কোন একটি নিশানা আল্লাহ দিয়েছেন এটাই যথেষ্ট আমাদের জন্য ইয়াকিন করা বিশ্বাস করা যেটি কোরআনে পাকে সুস্পষ্টভাবে বলা হয়নি এই আয়াতটা দেখেছেন এই নিশানাটা দেখেছেন এটা না জানলেও অসুবিধার কোন কারণ নেই আল্লাহ তালা তার নবীকে হিফাজতের জন্য এখন কেদা আলী কালিন আমি চেয়েছি এভাবেই তাকে সরিয়ে আনতে খুব অন্যায় এবং ফাহা কাজের মতো কিছু যেন না ঘটে তার জীবনে আমি তাকে পাহারা দিয়েছি আমি তাকে হেফাজত করেছি তাহলে বোঝায় গেল যে আল্লাহ রব আল যারা আল্লাহকে কাছে সাহায্য চায় এরকম পরিস্থিতিতে আল্লাহ তাল্লা তাদেরকে ছেড়ে দেন না আল্লাহ আল্লাহতলা তাদেরকে উদ্ধার করতে এগিয়ে আসেন তিনি আল্লাহ সঙ্গে সঙ্গে আল্লাহ কাছে পানা চেয়েছেন তাই না এই কারণে আল্লাহ তালা বলছেন তাকে কালকে আনবো খুব অন্যায় অপকর্ম খারাপ কারণ সে তো হচ্ছে আমার বাসাই করা বান্দাদের অন্যতম তার আমল ছোটকাল থেকেই রকম। তাকে বাসাই করা হয়েছে রবি হিসাবে আল্লাপ আল্লাপাক তাকে সৃষ্টি করার পরেই বারো হচ্ছে আল্লাহ তো যেন আসে এই অবস্থাতেই তিনি যেভাবে তার দ্বারা কিছু না ঘটে সেটা আল্লাহ তালা তাকে হেল্প করেছেন তো কিন্তু ঘটনাটা কি ঘটলো তিনি তো কিভাবে বাঁচলেন সে কাহিনী পরে আসছে এখন তিনি সঙ্গে সঙ্গে দৌড় দিলেন দরজা দিয়ে বেরিয়ে যাবেন ঘর থেকে বস্তা তার পিছন দিয়ে মহিলা দৌড় দিয়েছে দুই জনে দৌড় প্রতিযোগিতার মতো দরজার কাছে চলে আসলেন আর দরদা বন্ধ করা থাকলে ইসুব আলাম ধাক্কা ধুক্কা দিয়ে খুলে ফেলেছেন খুলে বাইরে দৌড় দিয়ে বের হয়ে গেছেন আর মহিলা ধস্তি করছে আর ধস্তাধস্তি করার সময় ওনার গায়ের জামাটা পেছন থেকে ছিঁড়ে গেল আর দুইজনে যখন চলে গেলেন দরদার বাইরে ধস্তাধস্তি করে বের হয়ে গেলেন দরদা খুলে যেই বের হয়েছেন ওই সময় রাজা বাদশাহ যে তার মালিক বাড়ির প্রভু তিনি ওই সময় গাড়িতে এসে পৌঁছে গেছেন দুইজনে তার মুখামুখি পড়ে গেলেন বাংলা বলে মালির ঘন কিন্তু ধারা পড়লেও মহিলাদের উপস্থিত বুদ্ধি তার মানে হঠাৎ করে তার মাথায় এমন ভাবে বিদ্যুতের চমকের মতো এসে আশ্চর্যের কথা সে কোনো কথা নাই যেই ধারা পড়ে গেছে সে বাচ্চা কিছু বলার আগেই মহিলা বলছে কি বলো যে তোমার স্ত্রীর আচরণ করতে চায় তার শাস্তি কি হইতে পারে বলো দেখছেন চামলে পারলো এত তাড়াতাড়ি সাদে কথাটা বলে ফেলতে চিন্তা করতে তো সময় লাগবে মিনিট এখন আবার শুধু কি শাস্তি হতে পারে যে তাকে একদম কারাবন্দি করে রাখতে হবে জেলখানা অথবা আরো বড় কোনো কঠিন পেইনফুল পানিশমেন্ট দিতে হবে আবার শাস্তি কত সাজেশন করে তার মানি এটা বুঝতে আসলে আমি না সমস্ত দোষ তার এ ক্রিমিনাল নিজেকে নির্দোষ প্রার জন্য তাকে শাস্তি বেশি দেওয়ার জন্য তিনি ইস আল্লাহ দেখলেন সফান এখন আজকে কলঙ্কের একটা বোঝা মাথায় করে জেলে যাব বা দুনিয়ার মানুষের কাছে আমার পরিচয় হবে তিনি এটাকে বরদাস্ত করতে পারেন না তিনি বলে ফেললেন কলাহিয়ার নিজে আমাকে পাওয়ার জন্য অস্থির আমি দান বাঁচানোর জন্য আমি বেরিয়ে যাচ্ছি দৌড় দিয়ে আসছি এটা মেক্সেঞ্জ করে বাইরে আসি কেন এ অবস্থা নিশ্চয়ই যে বাইর হতে চায় পালিয়ে আসতে চায় এটা তো তার পক্ষে যাওয়ার কথা তিনি নিজে সেভাবে এখন তার পরিবারের একজন সদস্য তার কিছু বুদ্ধি আছে মুরব্বী কেসেমের রাজা বাচ্চার বাড়ির তাদের কথাবার্তার মধ্যে ওই মুরব্বী এগিয়ে আসেন তখন বাচ্চা আহ লক্ষ্য করে বা কথা শুনে দরবার দেখে তিনি বললেন সে ওই পরিবারেরই একজন মানুষ কি সেই ব্যক্তি ওই মহিলার আত্মীয় মহিলার আত্মীয় হয় মহিলা হয়তো ভাই হবে বাবা হবে বা চাচা হবে কিছু একটা হবে সেই ব্যক্তি যদি বাইরে কেউ হতো তাহলে জিনিসটা আরো জটিল হতো কিন্তু ওই ব্যক্তি তার বাড়ির থেকে হওয়ার কারণে এবং সেই মহিলার আত্মীয় হওয়ার কারণে সে তো তার বিপক্ষে কোনো মতামত দেওয়ার কথা না বাচ্চা এখন কি করবে তিনি এখন চিন্তা করছেন আর ওই লোকটা মুরব্বী হিসেবে তার বুদ্ধি আছে তিনি বললেন এক কাজ করেন ধস্তাধস্তি হতে গিয়ে আহ ইসবের কাপড় ছিঁড়ে গেছে না কাপড় কোন দিকে সিঁড়তে চেক করেন সামনের দিক থেকে ছেঁড়া হয় কো বলেন সামনের দিকে ছেড়ে যায় তাহলে মহিলা সত্য কথা বলেছে অহুয়া মিনাল কে দিবিন সে মিথ্যা কথা বলেছে আগে মহিলার পক্ষের জিনিসটা নিয়ে আসলো আল্লাহ তার মুখ দিকে এটাই বের করেছেন আর যদি জামাটা ছেড়া হয় পেছনের দিক থেকে তাহলে মহিলাটা মিথ্যা কথা বলেছে আর এই লোকটি সত্যবাদী ইউসুফ সত্যবাদী ওকে এটা মেক্সচেঞ্জ করে তাই ঠিক কিনা বলেন যে পালাতে চায় সে সামনের দিকে এগিয়ে যায় আর তাকে যায় সে সামনে দিয়ে ধরা হয় এখানে ছিঁড়ার সম্ভাবনা আছে ঠিক আছে না ভেরি ওয়াইজ ম্যান খুবই বুদ্ধিমান জ্ঞানই মানুষ এই এই ব্যাপারে এখনো শুনতে থাকা কথা না এখন তাই কথা শুনে বাদ সচেক করলেন দেখি এদিকে তোমার জামা কোনখান দিয়ে শিড়াচ্ছে সে দেখলো পেছন দিক থেকে তখন গেল তখন সে তার স্ত্রীকে বলল। বড় কোনো ইন্নাকাই দেখুন ইন্না হাই দেখুন এইটা তোমার ষড়যন্ত্র ইউ ক্রিমিনাল আর তুমি নাটককে কিভাবে সাজালা ইন্ডাক অনেক সাংঘাতিক ষড়যন্ত্র হয়ে যায় কিভাবে এখন তো মহিলা বিরাট শাস্তি হওয়ার কথা কিন্তু এমন কোন শাস্তি হলো না কারণ তারা তো মুসলিমও না এগুলো তাদের জন্য মালিশ বুঝেন আরব দেশে অনেক বড় ক্রিমিনাল মানে বড় কিছু উল্টাপাল্টা করে ফেলল খালি তো এরপরে তিনি বললেন যে ইউসুফ ইউসুফ আরে দানহাদা ইউসুফ এটা নিয়ে আর কথা বাড়াবাড়ি করুন না কোনো জায়গায় প্রচার করার দরকার নাই থাক যেটা ঘটছে তার মানের জ বাকিটা দাবি যদি ঢেকে রাখা থাকে তো ভালো এরকমই মনে করে তখন সাথে আলাপ করার আর মহিলাকে আরেকটু নসিহাত করলো এখন তোমার গুনার জন্য একটু তবা করো ওই বাবা মমে না হলে দেখো গুনা তবর কথা জানে তবা আসে সব ধর্মের মধ্যেই এক ধর্মের তবা আসে আরকি এটা তো হিউম্যান নেই তাত যারা কোন ধর্মে বিশ্বাস করে না তারা অনুতপ্ত হয় অন্যায় কিছু করলে তাই না আছে তুমি বড়ই হও করেছ তুমি বড় অন্যায় কাজ করে ফেলেছ তার স্ত্রীকে দসিহা দিলে এতটুকুন এখন এরা তো ঘটনা এখানে ধামা চাপা দিতে চাইলো যায় না এইগুলা খালি ছড়াই ফিস ফিস করে আর যে বলে শুনশুনি ঘটনা কারো কাছে করিও না এই ঘটনা যে এই কথা বলে সে আয়োজনের কাছে কত জলদি বলতে পারে প্যাটের ভাত এখন খালি উল্টাপাল্টা করতেছে এইভাবে করে ছড়িয়ে পড়লো এখন যখন ছড়িয়ে পড়লো এখন তো এই মহিলার মান মহিলাদের অঙ্গনে আর নাই যদিও তাদের সমাজ ইসলামী সমাজ না এই সমস্ত জিনিস তাদের কাছে কোনো ম্যাটার না পরের ঘটনা বলবে যে পরকীয় প্রেম এই জাতীয় এই সমস্ত সমাজে এই সমস্ত সোসাইটিতে এখনকার সোসাইটিতে যেরকম এগুলো কোনো আইবের ব্যাপারই না কিন্তু এত সমালো কেন হচ্ছে কারণ কি কারণ আসছে একটু পরে অনেক মহিলারাই এই শহরের মধ্যে আলাপ আলোচনা চলল মহিলাদের যে কোন সমাবেশে গ্যাদারিং এ কথাই খালি রাষ্ট্র হয়ে যাচ্ছে যে এই আমাদের চাকর বা কাজের ছেলে অথবা ক্রীত দাস এই তার প্রেমে মত্ত হয়ে গেছে এসে ছেলে চায় না মহিলা তার গায়ে পড়ে তাকে আকৃষ্ট করার চেষ্টা করছে এত বড় মহিলা কাজের ছেলের সঙ্গে যদি এই সমস্ত করে একটা কথাতেই হারাম কিন্তু আচরণ করে সে মানুষের সমাজে আর ঘৃণার কারণ হয় আল্লাহর কাছে তো সবটাই পাত কিন্তু মানুষের কাছে যাতে আল্লাহর ভয় কম এইগুলো তাদের কাছে বিরাট ম্যাটার তো করবি তো করবি একটা ভালো জায়গায় যা এইরকম কৃত দাসের সঙ্গে এটা কথা হইল নাকি হ্যাঁ এই কথা এখন মহিলা তো তার কানে কথা চলে আসছে কাজা ফাহা হব্বা আরে মহিলা তার নেশায় তার প্রেমে অন্ধ হয়ে গেছে পাগল হয়ে গেছে তাকে একেবারে অকুপাই ঢেকে ফেলেছে অন্ধ করে ফেলেছে এই সমস্ত কথা বলতে আলোচনা হচ্ছে ইন্না লালা রা হাফিদলা এই মহিলাকে আমরা দেখতে পাচ্ছি প্রচন্ড বিভ্রান্তিতে আসে কাদের কথা হলো এই খবর কানে আসছে। এখন মহিলা চিন্তা করলো আমার তো মানে জুত গেল অপকর্মের জন্য চিন্তা করে এইটা নয় কোন ছেলেকে সে কৃতদাসের সঙ্গে কেমন করতে পারলো এই জিনিস ভাই এইটা থেকে এখন সে নিজেকে কিভাবে উদ্ধার করবে এখন সে তাদেরকে লেসন দেওয়ার চিন্তা করলো যারা যারা এইগুলো নিয়ে আলোচনা করে তাদেরকে সবাইকে সে দাওয়াত করলো রাজবাড়িতে ভিআই পি দাওয়াত পাইলে কে যায় না কন দেখি যাওয়ার জন্য হইচই লেগে যায় তো সবাইকে ডাকলো খুব একটা পার্টি করে ডিনার উথ দ কুইন তারপরে সবাই যখন আসলো ও আদা লাহ মুখ সুন্দর আরাম কে দাঁড়ায় বসার ভালো ব্যবস্থা করে দিল সুন্দর একটা পরিবেশ তৈরি করলো তাদেরকে একটা প্লটে ফেলবে সে খাওয়া দাওয়া শেষে বা শুরুতেই যেটাই হোক তাদেরকে ফল দিল ফল হলো কি বলে কমলা লেবু যে অরেঞ্জ বড় সাইজের এগুলো কাটতে হলে কি লাগে চুরি লাগে এখন আর চুরি দেয় অবশ্যই আর অন্য কাজে কাজের চুরি তখনকারী ছিল সেটা একটু ধারটা আরও ছিল ভালো হয়তো মহিলা এইভাবে স্পেশালি সেগুলো তৈরি করেছে হয়তোবা তো ফল দিল হাতে একটা করে আহ প্লেটের মধ্যে আর বল যে আমি যখন বলবো খাওয়ার তখন সবাই এক সময় একসঙ্গে খাওয়া শুরু করবা কিন্তু আগে পরে যেন কেউ না কাটে ও আহ ভালো করে আরামকে দাঁড়ায় বসিয়ে সবাইকে একটা করে চাকু দিলো হাতের মধ্যে আর ফল দিলো ট্রেতে সাজিয়ে আর তার অর্ডার ছিল যখন আমি বলবো তখন সবাই এক সঙ্গে আমরা সুন্দর করে ফল কাটবো সবাই একসঙ্গে কেউ আগে না কেউ পড়ে না তার প্লট তো ওরা জানে না আর সে তাদেরকে ফল কাটার অর্ডার দিয়েই যখন বলবো না তুমি ঢুকবা তারা ফল কাটার অর্ডার দিচ্ছে আর তাকে বলে ইসব কাট ইস্যু ঢুকলেন ইস্যু ঢুকার সঙ্গেই তো ঘর তো পুরো আলোকিত ইসুব কি সাধারণ মানুষ এমন সুন্দর মানুষ তারা তার কখনো মনে এই তো সাধারণ কোনো মানুষ না ইউসুফ এইরকম মনে হলো তাকে সহজে বাড়ির বাইরে যেতে দেওয়া হয়নি কারণ তারা জানতো যে এই বাড়ি বাইরে গেলে তার প্রতি সবার নজর পড়বে কোন মুসিবতে পড়ে তাকে গুম করে নিয়ে যায় না কি হয় এই কারণে হয়তো কেউ তাকে দেখেনি আর তাকে কি সৌন্দর্য আল্লাহ দিয়েছেন তার কাহিনী তো আমরা শুনেছি আকবর নাহু তারা অনেক বড় কিছু মনে করল ওকে এবং বড় যে মনে করলো তারা সবাই এখন লোলুপ দৃষ্টিতে কোনো খারাপ নজরে দেখেছে তা না আকবর নাহু কথাটার মধ্যে অনেক সম্মান আছে অনেক বড় কিছু মনে করে বসলো না সুন্দর দিকে দিকের নজর চলে গেল চোখ ফিরাতে পারে না আর ওই ফল কাটতে গিয়ে নিজেদের হাতও কেটে ফেলল মানুষের দৃষ্টি কি পরিমাণ আকর্ষণ হলে দৃষ্টির সঙ্গে মন সব কিছু দিকে চলে গেছে কাজটা কি করতেছে খেয়াল করতে পারে না হাত কেটে ফেললো সবাই ও কোন হাশ আলিল্লা তারা বলল যে হা আলিল্লা মানে সমস্ত আল্লাহর প্রশংসা সবকিছু এবং আল্লাহর হেফাজত আল্লাহ ছাড়া কেউ এটাকে কোনো ইয়ে করতে পারে না সমস্ত কুদরত আল্লাহ তখন তারা মানে এর মধ্যে কোনো কিছু থাকতে পারে আমরা চিন্তাই করতে পারি না এবং এই মহিলাকে লক্ষ্য করে তারা বললেন যে তোমার কেন তুমি এরকম তার ব্যাপারে আকর্ষিত হয়েছে এখন আমরা বুঝতে পেরেছি এটা সে মানে সাধারণ কোন মানুষও না হাদা এত মানুষ না মানুষ তো এরকম হতে পারে না এত সুন্দর মানুষ হতে পারে এই লোকটি মনে একজন সম্মানিত ফেরেস্তা কারণ তাকে দেখলেই একদম মাসুম নির্দোষ এখানে রাজবাড়িতে কত মহিলা আসে একটু চোখ বুলিয়ে দেখবে তাও তো করলো না একদম নিচু মাথার দিকে মাটির দিকে মাথা নিচু করে আছে তাহলে এরকম মানুষ হতে পারে না মনে হয় সে লোকটি যেন নবী করিমসালাম নিজেই বলেছেন কাজ ও শত্রুল হাসান দুনিয়ার সমস্ত সুন্দর নারী পুরুষকে আল্লাহ অর্ধেক সৌন্দর্য দিয়ে বাকি ইউসুফ আল্লাহ সেটা উনি যখন মেয়েরাজে গিয়েছিলেন মনে আছে তো আমরা সিরাতের আলোচনা শুনেছি ইনশাল্লা আগে এই বৃহস্পতিবার সিরাতের আলোচনা শুরু হবে ইনশাল্লাহ তো যখন তিনি মেয়েরাজে গেলেন ইউসুফ আল আসলাম দেখে কি মন্তব্য করেছেন ফাইদা হুয়া কাজ অল হাসান আমি দেখতে পালাম সারা দুনিয়ার অর্ধেক সৌন্দর্য একাই ইউসুফকে দেওয়া হয়েছে এখন এগুলো দেখে যখন তারা মন্তব্য করলো হাত কেটে ফেললো মন্তব্য করে ফেললো যে এটি ফেরেস্টা ছাড়া কিছু নয় এরকম এখন মহিলা বলে রানী এখন বলে তাদেরকে যে মেইন উদ্দেশ্য কি তোমাদেরকে দেওয়া এই বিষয়ে অনেক পারছ কেন আমি তোমরা যে আমাকে খামাকা আমি কেন একটা কৃত দাসের পেছনে ছুটছি বুঝছো এখন এখন সে ওই সমাজ অবস্থা দেখেন সে কি বলে আমি তাকে অনেক আমি পারি না তাকে এখনো কাবু করতে তার মানে সে এখনো ছাড়েনি বাদশাহ বলছে তবা করো এই তুমি ক্রিমিনাল কিন্তু এর চেয়ে বেশি কোন অ্যাকশন আর ইসে সঙ্গে বলছে কারোর সঙ্গে করো না কিন্তু মহিলার চক্রান্ত এখনো আছে তার ভিতর ভিতরে প্লান সে এখনো না ছড়বেন সে আমি ডাক বলছি সে যদি সারা না দেয় আমার কথা না শুনে তাহলে কিন্তু তাকে জেলখানায় ঢুকতে হবে এবং তাকে যে সম্মানে এখন আছে এগুলো না হয়ে তাকে ক্রিমিনাল হিসাবে প্রমাণিত করে ক্রিমিনাল সাজিয়ে তাকে জেলে পুরানো হবে তাকে অপমানিত করা হবে উনি কথা শুনলেন অনেকে শুনিয়ে নিয়ে বলছে তাতে উনি প্রেশার ফিল করে রাজি হয়ে যান তিনি ছাড়া পেয়ে আল্লাহর কাছে গিয়ে দাঁড়ালেন আল্লাহর কাছে তিনি ফরিয়াদ করছেন তারা আমাকে ডাকছে আমাকে ফুসলিয়ে নিয়ে যেতে চায় আল্লাহ আপনি আমাকে হেফাজত করেন জেলখানায় নিয়ে দেখছেন ইমান বাঁচানোর জন্য এরকমই হয় যাদেরকে আল্লাহ পছন্দ করেন হেফাজত করার জন্য। ইল্লা আকুম আল্লাহ আপনি যদি মেহরবানি করে তাদের ষড়যন্ত্র থেকে আমাকে হেফাজত না করেন এগুলো সরিয়ে না নেন তাহলে তারা যেভাবে পিছি পিছিয়ে লেগেছে কোন সময় আমি তাদের দিকে ঝুঁকে পড়ি আল্লাহ অন্যায় অপকর্মের মধ্যে লিপ্ত হয়ে যায় আর আমি জাহের হিসাবে জাহের মতো আচরণ করে বসি আল্লাহ আমাকে আপনি হেফাজত করেন তিনি আল্লাহ কাছে দরখাস্ত দিতে দরখাস্ত দিলেন তিনি আর নিজেকে টিকিয়ে রাখার চেষ্টা করলেন আর রব তার রব তার ডাকে দিলেন এবং তাদের ষড়যন্ত্র তার থেকে সরিয়ে নিলেন তিনি কিছু শুনেন এবং সবকিছু জানেন কে আন্তরিক ভাবে আল্লাহ করছে কিনা না সিনসিয়ারলি তিনি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছেন সেটা আল্লাহ ভালো করে জানেন তো এটা আল্লাহতালা শুনলেন শোনার পরে তখন বাদশাহ কি করলো এই কাহিনী তার কাছে যখন বাদশার কাছে আসার বিভিন্ন কাহিনী আসছে বাদশাহের পেলেন যে মহিলা তাকে ছাড়বে না তখন বাদশাহ নিজের হেরাপত হেফাজতের জন্য চিন্তা করলেন ইসমকে জেলে পড়তে হবে অতপর তাদের কাছে মাসলা হাত ফুটে উঠলো তাদের কাছে ভালো মনে হলো যে এক পর্যন্ত এই বেতারাকে জেলেই ঢুকিয়ে রাখতে হবে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত যতদিন পর্যন্ত বাদশাহ মহিলার কাছ থেকে তার ব্যাপারে সিওর না হচ্ছেন যত বয়সী লাগুক যত সময় লাগুক তিনি জেলখানায় থাকুন ক্রাইম করে একজনে জেলখানা থাকবে আরেকজন এই অবিচার দুনিয়ার মধ্যে যুগে যুগে হয়ে আসছে নির্দোষ মানুষকে জেলখানায় যেতে হলো এই যে ইসুবা আল্লাহ আল্লাহর কাছে এই পানা চাইলেন এবং আল্লাহ হেফাজত দিলেন এরকম মানুষের জীবনে নবী আর ছাড়াও ঘটনা ঘটেছে লোককে আল্লাহ তালা জান্নাত দেবেন আর ছায়া দেবেন কে আমাদের ময়দানে যেদিন কোনো ছায়া থাকবে না আল্লাহর আর ছায়া ছাড়া সাত ধরনের লোকের মধ্যে এক ধরনের লোক আছে ডাকে যে সুন্দরের দিক থেকে প্রচন্ড সুন্দরী এবং তার সামাজিক স্ট্যাটাস পজিশন ইত্যাদি হাই স্ট্যাটাস ধারী এইরকম জায়গা থেকে যদি অফার আসে অন্যায় কাজকর্মের অপকর্মের জন্য আর সব সুবিধা থাকা সত্ত্বেও যদি যে মানুষ ইমান বাচনের জন্য নিজেকে দূরে রাখে তাহলে আল্লাহ তালা তাকে আরো সে ছায়া দান করবেন কেমতের দিন এরকম হয়েছে ধনি ইসরায়েলের তিনজনের ঘটনা মনে আছে বৃষ্টির দিনে তিন বন্ধু বাজার থেকে যাচ্ছিলেন এক জায়গা থেকে আরেক জায়গা যাচ্ছিলেন এমন প্রচন্ড বৃষ্টি তুফান আশ্রয় নেওয়ার জন্য একটা গুহার মধ্যে ঢুকলেন তাই না আর গুহার মধ্যে ঢুকার সাথে সাথে কিছুক্ষণের মধ্যে বৃষ্টির কারণে বিরাট পাথরের চাটানটা এসে গুহার মুখ বন্ধ করে দিল ঠাপ করে পড়ে তারা ঠেলা ঠেলি করে যদি বিশ ত্রিশ মন ওজনের একটা চাটান পড়ে যায় ধাক্কাধাক্কি করে কিছু করতে পারবে কিছুই করতে পারে না এখন তারা চিৎকার করলেও মানুষ শুনবে ন তারা অনেক দুর্গম এলাকায় আছে মৃত্যু তাদের সামনে আর কোন বাঁচার উপায় নেই পানি খাবার শেষ হয়ে গিয়ে উপাসে তারা যদি এখানে তিন দিন পাঁচ দিন এক মাস টিকবেন কিনা ওখানেই মরতে হবে তখন তারা পরামর্শ করলে আল্লাহর কাছে একটু আমরা এবং আল্লাহর কাছে সাহায্য চাওয়ার জন্য হলো যে কিছু তাও শেকফার করা লাই লুন্ত পড়া আরেকটা হলো যে এমন কোন নেক আমল যদি করি সে নেক আমলের উশিলা দিয়ে আল্লাহ কা ইলাই হেলুয়াশি ইলা এই উশিলা মানে মানুষ একজনকে ধরা বলছে না আল্লাহ তালা না নিজের আমলের উশিলা দিতে বলেছে আমলের উসিলা ধরতে বলেছেন এটার ব্যাখ্যা আমাদের দেশে কি বলে মানুষ একজনকে ধরা উশিলা যে আল্লাহ অমুক দিন এই একটা নেক কাজ করেছিলাম আপনি কোন বিপদে পড়লে এমন কোন নফল রোজা যদি রাখেন কেউ জানে নাই আপনি এমন রোজাটা রাখছিলেন আপনার বিবি জানে নাই যে তিনি রোজা করবেন দুপুরের লাঞ্চ ওখানে দোকানে গিয়ে করবেন আর্লি চলে যাচ্ছেন নিয়ে যেতেন গিয়ে সব গরিব খাওয়াই দিতেন সামান্য কিছু ইফতার করে ঘরে এসে মেহানা খেতেন স্ত্রী মনে করত সারা বছর রোজা রাখে এরকম যদি কোনোদিন হয়ে থাকে আপনি বিপদে পড়লে কাছে এরকম এইভাবে করে আপনি আল্লাহ দান করেছেন একটা বিপদগ্রস্ত কেউ জানেনি কাউকে কোনোদিন শোনাতেও চাননি সেটা দোহাই দিয়ে আল্লাহ কাছে চান আল্লাহ বিপদ উদ্ধার করবেন তো সেখানে তিন তিনজনের তিনটা ঘটনা ছিল তারা বলে আমি আমার উসেলা দিই একজনের বাবাকে পানি খাওয়াইতে গরু দহাই নিয়ে আসছে দুধ খাওয়াবে বাবা আগে খায় তাদের অনেকে মেন খাবার ছিল দুধ আরব দেশে ঠিক কিনা সাগর দোহাই আর দুধ এইটা ছিল মেন খাবার যখন রুটি নাই খেজুর নাই শ্বাস হয়ে গেছে সেটা মেন খাবার রাতে দহাই নিয়ে আসছে আসতে দেরি হয়ে গেছে আগে বাবাকে খাওয়ায় তারপরে বাচ্চাদেরকে খাওয়ায় এসে দেখে যে বাবা ঘুমিয়ে গেছে বাবার কাছে দুধ নিয়ে দাঁড়াই আছে বাবা উঠে খাওয়াবে এর মধ্যে বাচ্চারা খুঁতে কাঁতে কাঁদতে ঘুমিয়ে গেছে এই অবস্থা সকাল হয়ে গেছে বাবা সকালে দুদিন দাঁড়িয়ে খাওয়াবো এই আমল আল্লাহর কাছে কবুল হয়েছে না ওই ওই লোক দোয়া করেন যে আল্লাহ এই আমলের রুসিল্লা আপনি আমাদেরকে আজকে যদি আপনার জন্য করে থাকি আমার কোন উদ্দেশ্য ছিল না তাহলে আজকে আমাদেরকে সাহায্য করেন একটা পাতা সরে গেল তার মধ্যে আরেকজন দোয়া করলো কেউ কোনটা বলছে আল্লাহ আমার একজন কাজিম ছিল সুন্দরী মহিলা আমি তাকে মন প্রাণ দিয়ে ভালোবাসতাম তাকে পাওয়ার জন্য বহু চেষ্টা করেছি অনেক প্রস্তাব দিয়েছি তাকে আমি অপকর্মের জন্য কোনোদিন রাজি হয়নি তারা ছিল গরিব একসময় তারা এমন অভাবে পড়লো আর আমি ছিলাম মালদার আমার কাছে আসলো যে আমার কিছু টাকা দাও আমার মা বাবা সবসমা খাইয়ে মরতেছি ঘরে কোন খাবার নেই সেখানে টাকা দিবে একসার্থে তোমার শরীর আমার কাছে অর্পণ করতে হবে মহিলা অনেক চিন্তা ভাবনা করে মা বাবাকে বাঁচানোর জন্য রাজি হয়ে গেল সে মহিলাকে তার হাতের ভিতরে নিয়ে ফেলেছে তার উপরে সবার হয়েছে এই সময় মহিলাকে বলো আল্লাহকে ভয় করো তুমি যদি আল্লাহকে ভয় করো আমাকে ছেড়ে দাও আমার সঙ্গে তুমি এই গুণালিপ্ত হইও না আমি ঠেকে তোমাকে কথা দিয়েছি আমি আল্লাহকে ভয় করি তুমি আল্লাহর আসতে আল্লাহকে ভয় করো সঙ্গে সঙ্গে ছেলে উঠে গেছে এই অবস্থায় সেখান থেকে চলে এসেছে পাথরটা আর একটু সরে গেল আরেকজন ছিল কে যে একটা কাদের লোক ছিল রাখাল তার বা কাজ কাজ করেছে তার পাওনা নেই মজুরি নেয় নেই তো মজুরি তার কাছে পড়ে আছে অনেকদিন এখন চিন্তা করলো ওই লোকটা আসেনা মজুরি নেতে আমি কি করি টাকাটা বেকার পরে আছে তিন টাকা পাঁচ টাকা দশ টাকা যাই হোক তখন সেটা ছাগল কেনার কারণে ছাগলটা বাচ্চা দিল বাচ্চা দিতে দিলো এবারিপুতি জেনারেশন বাড়তে বাড়তে বাড়তে বাড়তে এক ছাগলে কয়েকশ ছাগল হয়ে গেল এর মধ্যে বোধ হয় এক যুগ পার হয়ে গেছে এরকম কয়েক গুড পিরিয়ড অফ টাইম আল্লাহ এমন বরকত দিয়েছেন উকুন এ বড় হয়েছে আরকি সবগুলা সরিয়ে গেছে আল্লাহ তাকে পরীক্ষা করতেছে আর কয়েক বছর পরে সেই লোক আসে আপনার যে কাজ করছিলাম তো মজুরি পর আমি মজুরিটা দিবেন আল্লাহ ওই যে পাল পাল্ট ওইটা তোমার মজুরি ওইটা নিয়ে চলে যাও কে এতদিন পরে আসছে আপনি আমার সঙ্গে যোগ করেন বুঝি প্লিজ আমার টাকাটা দিয়ে দেন যোগ করছি না ওইগুলা সব তোমার কেউ এতগুলো আমার কামনে হলো তখন তিনি কাহিনী বললেন যে আমি তোমার জন্য একটা বকরি খরিদ করেছিলাম আর এইভাবে আল্লাহ তাহলে অনেক বর্ক দিয়ে সেগুলো তো সবই তোমার সেই এমন খুশি হয়ে একেবারে একটা একটা সব বকরি নিয়ে গেল একটা বকরিয়ে বকরির দিল না যে ধর তুমি এতদিন লালন পালন করছো তোমার আমি একটা বকরি দেখাও তাও দিল না আল্লাহ সে নিয়ে গেল আল্লাহ আমি খালি দেখলাম তুমি জানো আল্লাহ আমি চাইলে তো তার না দিতে পারতাম তুমি আমাদেরকে বিপদ থেকে উদ্ধার কর তারা বেরিয়ে আসলেন তাহলে গুনার থেকে দূরে থাকা নেক আমল করা এগুলো আল্লাহর কাছে কত প্রিয় জিনিস ইসব আল্লাহ সালামকে আল্লাহ তালা গুনার থেকে বাতিয়ে দেওয়ার মতো বিরাট কাজ করলেন যদি জেলখানায় গিয়েছেন পুরুষ্কর্তার পান নাই এখনো অনেকের কাছে মনে হবে তালা বলে কি সে তো শাস্তি পেলেন কিন্তু এই শাস্তি দুনিয়ার জেলখানায় তিন বছর দশ বছর নবীদের শূন্যায় ক্যারামের শূন্য এইটা কোনো শাস্তি না ইমান হারানোর মতো গুনায়ন পতিত হওয়ার কাজ মতো এটা তো জাননাতে যাওয়ার জন্য একটা ধাপ পুরুষ আলহামদুলিল্লাহ তিনি বেঁচে গেলেন এরপরে জেলখানায় ওনার কি কাহিনী কিভাবে তিনি জেলখানায় থাকলেন দাবাতি কাজ কিভাবে করলেন এরপরে আল্লা তালা ওনাকে কিভাবে বের করে নিয়ে আসলেন আনতে আনতে এক পর্যায়ে মিশরের ক্ষমতার দায়িত্ব মনে আল্লাহ ওনার হাতে তুলে দিলেন সে কাহিনী দিকে আমরা যাবো ইনশাল্লাহ আগামী সপ্তাহে তফিক